সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর আমরা ধারাবাহিক আমাদের আলোচনায় পরস্পরে পর্যালোচনা করছি জানার চেষ্টা করছি কবিরাগুনাগুলোকে গুণাগুলোকে নিয়ে কারণ আমাদের মাঝে না জেনে অথবা অবজ্ঞা অথবা অবহেলার কারণে অনেক কবিরাগুনা গুণা আজ ছড়িয়ে যাচ্ছে আর নিজেরা কবিরাগুনা করে নিজেদেরকেই ধ্বংস করে দিচ্ছি দুনিয়ায় আর পরকালে সুতরাং আমাদের উচিত নিজের কল্যাণ আর্থে নিজেরা কবিরাগুন সম্পর্কে জেনে নেয়া সামনের দিনগুলোতে অপরাধমুক্ত সুন্দর জীবনে ধন্য হওয়ার জন্য তারই একান্ত অনুগ্রহে কৃতজ্ঞ এবং ধন্য থাকার তৌফিক দিয়ে ধন্য করুন আমিন বন্ধুগণ আজকে আমরা একটি কবিরা গুনা নিয়ে আলোচনা করতে চাই আর তা হলো বৈধ আনুগত্যকে অস্বীকার করা বিদ্রোহী হওয়া কৃতদাস নিজের থেকে পালায় যাওয়া সহজ কথায় আনুগত্য যার করা কর্তব্য তার আনুগত্য অস্বীকার করে অবাধ্য হয়ে বেরিয়ে যাওয়া একটি কবিরাগুনা পকিগর এই বিষয়টিকে स्पष्ट करते तीन टी वास्तवता दुई नम्बर स्वामी स्त्री विवाह बंद आवतये स्त्री के स्वामी आनुगत्य करते কেবল বিদ্রোহীর কারণে কেবল নিজের ভালো লাগে না বলে নিজের থেকে আনুগত্য ছিন্ন করে সম্পর্ক ছিন্ন করে এটা কবি রাগুনা ঠিক সমাজ আর সামাজিকতায় চলতে গিয়ে যে সকল নেতৃত্বের আনুগত্য করাকে কে শরিয়া সেরিয়া অনুমোদন করেছে এমন যে কোনো বৈধ কর্তৃপক্ষ থেকে নিজেকে একতরফা ছিন্ন করে নেওয়াটা কবিরা গুণা বন্ধুগণ আমরা এই তিনটি বিষয় নিয়ে কথা বলবো। সহজ কথায় বৈধ আনুগত্যকে অস্বীকার করে নিজে আলাদা হয়ে যাওয়া এটা হলো কবিরা গুণা করিমে ইসলামের সুন্দর জীবন দর্শন ঘোষণা করেছেন ইসলামের সুন্দর জীবন দর্শন ঘোষণা করতে গিয়ে মানুষের জীবন কোথাও যাতে আটকে না থাকে এটা নিশ্চিত করেছেন যে কাজ দ্বারা মানুষের জীবনের স্বাভাবিক ফ্লো বন্ধ হয়ে যাবে এটাকে রব্বুল আলমিন হটিয়ে দিয়েছেন যাতে করে মানুষের জীবনের গতি চলতেই থাকে জীবন নামক নদী কোথাও বাধাগ্রস্ত না হয় আটকে না যায় এটা হলো ইসলামী শরীয়তের মৌলিক জীবন দর্শন একটি উদাহরণ থেকে যদি আমরা দিই রব আলম বলছেন চারটি জিনিস স্পষ্ট হারাম এক নম্বর মৃত চতুষ্পদ জন্তুকে রব্বুল আলমিন হারাম করেছেন দুই নম্বর রক্ত রক্ত খাওয়া হারাম করেছে। তিন নম্বর শুকুরের গুস্ত হারাম শুকুরের গুস্ত চর্বি সবকিছুই হারাম চতুর্থ রব্বুল আলমিন ছাড়া অন্য কারো নামে যদি জবেহ করা হয়ে থাকে এমন জিনিস হারাম ইসলামী জীবন দর্শন কে অস্বীকারী যদি হয় তাহলে তার জন্য সবই হারা তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই আর যদি ইসলামী জীবন দর্শনে অস্বীকারী না হয় তাহলে যদি বিপদে পড়ে जीवन रक्षार शेखाते ग्रहण करते नई अपीन वाली शत्रु अर्थात विद्रोह निजे सम्पर्क छिन्न बैद आनुगत्य थत अस्वीकार कर निजे सम्पर्क छिन्न कर पाले बेड़ा তার জন্য সবই হারাম তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটাই বরং এমনটা যদি কেউ না হয় একটি সে খেতে পারে তার কোন অপরাধ নয় অর্থাৎ ইসলামী জীবন দর্শন কত সহজ কত সাবলীল কত সমৃদ্ধ জীবনের গতি কোথাও যাতে স্টপ না হয়ে যায় বন্ধগণ বন্ধুগণ আমার কি আল্লাহ এই শ্রেষ্ঠ নিয়ামত মানুষের তথা ইসলামের জীবন দর্শন মানুষের জন্য কত কল্যাণ কর তাকে বুঝতে পারি অনুধাবন করা উচিত চর্চা করা উচিত আলামিন, আমাদের জীবন আর সত্যের ভিত্তিতে জীবনের বেছে থাকাকে সরচাইতে বেশি মর্যাদা দিয়েছে যে কারণে একটি প্রাণকে হত্যা করাকে। তাবত মানবতাকে হত্যা করার নামান্তর বা বাস্তবতা বলেছেন ডবুল আলমিন আর ওপর দিকে একটি মানুষকে বাঁচিয়ে দেয়া তাবত মানবতাকে নতুন জীবন দেওয়ার মতো বলে ঘোষণা করেছেন আল্লাহ সুতরাং ইসলামের সুন্দর জীবন দর্শনে রয়েছে আনুগত্য তবে সত্যের ভিত্তিতে ন্যায়ের ভিত্তিতে কল্যাণের ভিত্তিতে কিন্তু যদি অসত্য অকল্যাণ এবং অন্যায় থাকে তাহলে তার আনুগত্য করা যাবে না সত্য ন্যায় এবং কল্যাণের সাক্ষী হতে হবে প্রত্যেককে রব্বুল আলমি নিজে করে বলেছেন ওই ইমানদারেরা আল্লাহ না হাতের জন্য সত্যের সাক্ষী হও তাই চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দিন আমিন কিন্তু বন্ধুগণ যদি বৈধ আনুগত্যের কেউ অস্বীকার করে বৈধ আনুগত্য থেকে নিজের সম্পর্ক ছিন্ন করে আর তা যেমন হতে পারে দাসত্ব কারণ পৃথিবীতে একটি সময়ে দাসত্ব বা দাসপ্রতা খুব বেশি ছিল ইসলামী সারি विभिन्न अपराधे काफफारा हिसेबुक्ति कल्याण क्योंकि दास मुक्ति दासत अनेक अपराध तरह काफारा दास मुक्ति रब आलमीन निर्धारण कर दिए जेमन क्यों भविष्य बेपारे चुक्ति अथवा शपथ करलो भंग करलो রব্বুল আলম চারটি কাফারা দিয়েছেন এর একটি হল দাসমুক্ত করে দেয় যদি কেউ তার স্ত্রীর সাথে করল স্ত্রীকে বিবাহ করা হারাম এমন নিজের আপন নারীর সাথে তুলনা দিল তাহলে এর কাফার একটি অংশ হলো মুক্ত কর শুধু তাই না বাসু ফা না হল তা সত্য মুক্তির জন্যে जकतारित बलो दासत कर दासत मुक्त जकत सूतरा दासत्य मुक्त सर्वोत्तम व्यवस्था कर दासत होते কেবল ধর্মের জন্যই যুদ্ধ হয় তাহলে বিজিতরা অন্য যারা যুদ্ধে লিপ্ত হয়েছিল। তারা তাদের ছেলে তারা সবাই দাসে পরিণত হবে বন্দী যুদ্ধ বন্দী দাসত্বে পরিণত হয় এছাড়া স্বাভাবিকভাবে মানুষ বেচাকেনা কেনা করে দাসত্ব পৃথিবীতে বর্তমান সময়ে অনেকটাই নাই বললেই চলে তবে এখনো অনেক সমাজ বিজ্ঞানী অনেক বিশ্লেষকের মতে আফ্রিকার কিছু কিছু দেশ আফ্রিকার কিছু কিছু দেশে এমন দাসত্ব রয়েছে। শুধু তাই না কেউ কেউ কোনো এলাকায় এখনো দাস মনিবার দাস দাস পতা রয়েছে আল্লাহ হেফাজত করো তবে পৃথিবীর বৃহৎ জনগোষ্ঠীর পৃথিবীর সুসভ্য বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে দাস দাসী প্রথা নেই কিন্তু যদি কোনোদিন কেবল ইসলামের জন্যে সত্যের জন্যে ন্যায়ের জন্যে কোনো যুদ্ধে অন্য ধর্মের লোকজন বিজিত হয় আর বিজয়ী হয় ইসলাম আর মুসলমানেরা তাদের যুদ্ধবন্দী হয়ে আসবে দাস দাসী হয়ে আসবে তবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে রসুল সাল্লি হুসাল্লাম সর্বোত্তম ব্যবহার করার উদাহরণ সেট করেছেন রব্বুল আলমিন তাকে পাঠিয়েও ছিলেন সর্বোত্তম আদর্শ উপস্থাপনের জন্য ব্যবহারের দিক থেকে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনকে পরিচয় করিয়াছেন হাসান যার জীবনে প্রত্যেকটি মুহূর্ত আমাদের জন্য শিক্ষণীয় কাদের জোটে লিমান এবং তৌফিক দিন আমিন আর যদি কোথাও কোনোভাবে কেউ দাস হয় আর দাসরা ইমান আনতে পারে ইমান আনতে পারে রব্বুল আলমিন ইমানদার দাস দাসীকে পর আমাদের সাথেই থাকুন ईर्षा नहीं सत्यर पथे कर दृढ़ मनोबल दान व्यक्ति जैसे आल्ला दान द्वारा फैसला शिक्षा कर सही बुखार ही प्रथम खंड एल्म Hadith Shonka, Tihattur. Dialogue. Discussion. Discussion. Discussion. Discussion. Discussion. Debate. Debate. Debate. Rebuttal. Rebuttal. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. বাংলাদেশে কোথা থেকে কার মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন और तुले धरारम जेटा नाम हादिस्य सत्क निर्देश दिव्य असत्जा विशेष আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে দেবে কেমন ছিল রাসুলাল বন্ধুগন ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম বন্ধুগন দাস আর দাসী ইমানদার হয়ে হয়তো সাথে রয়েছে कारण के भाव तरह एक स्वाधीन दी एम इतिहास रही सत्य ईमानदार दासदासी सत्य आनुगत्य न्याय कल्याण भित मुबे आनुगत्य कर मुनीब एकदिन তাকে স্বাধীন করে দিতে পারে এমন রয়েছে তাকে সাক্ষী রেখে তার প্রদত্ত আইন এবং বিধানের ভিত্তিতে ইজাব কবুল মোহর এবং সামাজিক সাক্ষী ন্যূনতম দুইজন পুরুষের উপস্থিতির সাক্ষীর ভিত্তিতে बैध बंधन तैरी दें नारी और पुरुष मध्युव मध्य हो जाए स्वामी और स्त्री स्वामी आदेश शामी। कर स्वामी आर तुम्हें श्रमिक तुम उपार्जन करार्जित सम्पदे कर स्त्री और खरच सब तुम्हें निर्वाह कर तमी तुम्हार जन मरजदा ঘোষণা উপরে মর্যাদা দিয়েছেন দিয়েই দিয়েছেন সৃষ্টিগত দিয়েছেন সৃষ্টিগতভাবে মৌলিকভাবে পৃথিবীর স্বাভাবিকতা রক্ষার জন্যে আর হা স্বামীকে দায়িত্ববান করেছেন খরচ করার জন্যে উপার্জন করে স্ত্রীর সকল ব্যয় নির্বাহ করার জন্য এই জন্য বলেছেন স্ত্রী স্বামীর আনুগত্য করো মাথার ঘাম পায়ে ফেলে যে উপার্জন করে তোমাকে খাওয়ায় তার আনুগত্য করো অন্যায় ভাবে একতরফা ভাবে তার থেকে পালাইয়া যাওয়া একতরফা তার থেকে বিচ্ছিন্ন হয়েও না বসল লালদ করেছেন ওই সকল নারীদেরকে যারা স্বামীর বিরুদ্ধে অন্যায়ভাবে। একতরফা নিজের সম্পর্ক ছিন্ন করে দেয় আল্লাহ করেছেন আলী বলেছেন যে নারী আল্লাহ আনুগত্যে তার স্বামীর আনুগত্য করে এবং এই অবস্থায় যদি মারা যায় স্বামী তার উপরে সন্তুষ্ট স্বামী তার উপরে খুশি স্বামী নিজে তার জন্য দোয়া করে তার জন্য নিশ্চিত আলমিন সকল কা্ত দিতে গিয়ে দুই নারীর দৃষ্টান্ত দিয়েছেন যারা তাদের স্বামীর সাথে খেয়ানত করেছে বলেছে এই দুই নবীর স্ত্রী কে দিয়ে বলছেন দুই নারী। स्त्री नीचे अर्थात स्वामी अनुगत्य कर स्त्री जो बाध्यता मूलक स्वमीर अनुगत्य करा स्त्री जन बात मूलक এই আয়া তালিকারিম স্পষ্ট করে দেয় স্বামী উপরে স্ত্রী নিচে বলেছেন দুইজন স্বামীকে যারা খেয়ানত করে তারা কখনো সফল কাম হতে পারে না বরং কাফের আর কুফুরির দৃষ্টান্ত না সুতরাং দাম্পত্য জীবনে स्वमर अबाध्य हवा स्त्री कबीरा गा तबियत अनुमोदन भित आल्लर आईने आल्ला आनुगत्यर बिुदे शरियतर आईने निषेधाज्ञा के कायम करते स्वामी स्त्री कर के आदेश कर आलमीन अबाध्य हो कारो बाध्य हवा जा স্ত্রী কখনো তার বিরুদ্ধাচরণ করার পরিবেশ আর পরিস্থিতি না আসে আর স্ত্রীও সর্বক্ষণিক স্বামীর একান্ত সহমর্মী হিসাবে অর্ধাঙ্গিনী হিসাবে এক অস্তিত্বের অংশীদার হিসেবে পুশাক হিসেবে ভালো আর মন্দের অংশীদার হিসেবে সকল ব্যাপারে সহমর্মী দিয়ে তৃতীয় যে প্রেক্ষাপট তা হল বৈধ যে কোনো কর্তৃপক্ষের অনুগত না হয়ে ইচ্ছা করে অবাধ্য হওয়া এটা কবি রাখুন এটা যেমন প্রত্যেক ব্যক্তির জীবনে রয়েছে যেমন ব্যক্তি অফিস আদালতে চাকরি করছেন অথবা ব্যবসা বাণিজ্যে একজন কর্তৃত্বের অধীনে রয়েছেন একজন মালিকের অধীনে রয়েছেন একজন নির্বাহী প্রধানের অধীনে রয়েছেন প্রত্যেকটি অবস্থায় যার আনুগত্য করার ওয়াদা অথবা চুক্তিতে আবদ্ধ হয়েছি যে যে শর্ত যে যে আইনের অধীনে যে যে আইন এর অনুকূলে অবশ্যই ওই কর্তৃপক্ষের ওই নির্বাহী ব্যক্তি ওই নির্ধারিত চুক্তি এবং আইনের ভিত্তিতে বাধ্য থাকতেই হবে যদি অবাধ্য হয় কবি রাখ না বোধ বল এটা শুধু চাকরি জীবনে চাকরি জীবনে ডিউটির ফাঁকি দেওয়া এটাও কবি রাখ ডিউটির ফাঁকি দেওয়া মানেই তো নির্ধারিত কর্তৃপক্ষকে ফাঁকি দেয়া কর্তৃপক্ষের আনুগত্য না করে কর্তৃপক্ষ দায়িত্ব দিয়েছে নির্ধারিত কাজ করার শর্তের ভিত্তিতে সুতরাং কাজ করলাম না ফাঁকি দিলাম কবিরাগুনা আর আনুগত্য করলাম না অবশ্যই কবিরাগুনা বৃহৎ বাস্তবতায় যদি আমরা তা দেখি বৈধ কর্তৃপক্ষের অনুগত না থাকা কবিরাগুনা যেমন একজন মানুষ যখন নামাজে দাঁড়ায় একজন ইমামের পিছনে ইকতেদা করে ইমাম তার বৈধ নির্বাহী কর্তৃপক্ষ তার প্রত্যেকটি ওয়ার্ড ক্যারি আউট করা মুক্তাদির দায়িত্ব ইমামের পিছনে ইক্তেদা করা যদি ইমামের যথাযথ ইক্তেদা না করে মুক্তা দি তাইলে তার নামাজ হবে না নামাজ নামাজটাই তার হবে না গুনা ইমাম তিনি বৈধ একটি কর্তৃপক্ষ তার আনুগত্য করতে নিজেই নিজের সিদ্ধান্ত নিয়ে তার পিছনে দাঁড়িয়েছি সুতরাং কোনোভাবে ইমামকে অগ্রগণ্য করে অনেক আগে চলে যাওয়া যাবে না আবার ইমাম করছে আমি খামখেয়ালি করলাম পিছনের দিকে না তাও করা যাবে না ডাইরেক্ট স্টেট আনুগত্য করতে হবে আনুগত্য না করা কবি ঢাকুনা আরেকটি বাস্তবতায় রাষ্ট্র এবং সরকার কারণ ইসলাম যে রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা আমাদের কি উপহার দেয় আলা মিনহাজ আর নবৌ নবৌতের আদর্শের ভিত্তিতে শাসন ব্যবস্থা রসুল সাল্লাহ আলি হুসাল্লাম যেভাবে বাস্তবে নিজে শাসন কার্য পরিচালনা করে দেখিয়ে গিয়েছেন আর এর ভিত্তিতে যিনি প্রধান যিনি আমির মুসলিম করা আনুগত্য করতেই হবে তবে তারা আনুগত্য হবে কোরআন যখন মুসলিম জাহানের খালিফা হিসেবে শপথ গ্রহণ করেছিলেন তিনি তার প্রথম অভিভাষণে বলেছিলেন মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ওহে মুসলিম জাহানের নাগরিকেরা আমি যতক্ষণ তোমাদেরকে কোরআন এবং ভিত্তিতে আল্লাহ এবং তার রসুলের অনুকুলে আনুগত্য করতে বলবো ততক্ষণ আমার আনুগত্য করবে আর যদি কখনো আমি আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের বাহিরে নিজের খাম খেয়ালি মন গড়া বিষয়ে বলি আমার আনুগত্য করো না তখন একজন সাহাবি রাদি আল্লাহ দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বললেন উমার আর যদি তা না করেন নিজের মন গড়া মত মতবাদ ইচ্ছা আর অনিচ্ছাকে চাপিয়ে দিতে চান কোরআন সন্ন্যার বিরুদ্ধে চলেন তাহলে এই দেখুন আমার এই তরবারি আপনাকে সোজা করে দেবে সকল প্রশংসা উম্মতের মধ্যে এমন লুক রেখেছেন যে তার তরবারি দিয়ে উমরকে সুজা করে দিতে পারে বন্ধুগণ একটু চিন্তা করুন না আজকের বর্তমান পৃথিবীর কোন দেশ জাতি আর রাষ্ট্রে সরকার প্রধান রাষ্ট্রপ্রধান শপথ নিচ্ছেন শপথ নিয়ে তিনি বক্তব্য রাখছেন আর এই মুহূর্তে যদি কেউ বলে ঠিক হয়ে যদি না চলো তাহলে দূরের কথা আমি তোমার বিরুদ্ধে বিদ্রোহ করব। সাথে সাথে গ্রেফতার হবে জেল জুলুম জরিমানা ফাঁসি হবে আজ কোথায় এসে আমরা দাঁড়িয়েছি বন্ধুগণ নামাজ এবং আজানের বিরুদ্ধাচরণ যারা করে তাদের থেকে সাবধান থাকতে বেরবুল আলমিন আমাদের সকলকে বৈধ কর্তৃপক্ষের অনুগত থাকার তৌফিক দিন পরিবারে সুন্দর পরিবেশ বজায় রেখে স্বামী স্ত্রীর সুন্দর বংশদর পৃথিবীতে দিয়ে আমাদের উভয়কে আমাদের সকলকে আলমিন উজ্জ্বল করুন এবং জীবনের কোন অবস্থায় কোন বৈধ কর্তৃপক্ষকে যাতে অস্বীকার না করি এমন কবিরা গুনা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমি আসসালাম আলাইকুম ورحمة الله وبركاته আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি আপনারা দেখছেন আকাশের রং আমরা জীবনে বহুবার উপভোগ করেছি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 ताशा सम्पर्तार चेष्टा कर रंग मीसा जान कत कार्यक्री भावे मोम बंदा लीजे का इसलामी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टाइम पीस टी